السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد উপস্থিতা আল্লাহ রব্বুল আলমিনের ও প্রশংসা এবং নবী মোহাম্মদ মুস্তফা সাল অনেক অনেক দরুদ এবং সালাম বর্ষিত হোক আল্লাহ আলহি আজকে আমরা যে বিষয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি সেই বিষয়টির শিরোনাম হচ্ছে আহলে হাদিজ কি কোন নতুন দল এই বিষয়টির প্রয়োজন এ কারণে পড়েছে বা আলোচনা এ কারণে করার ইচ্ছা করেছি যে কিছু মানুষ বা কিছু মতবাদ কিছু দল এমনও আছে যারা আহলে হাদিফের নাম হয়তো নতুন শুনছে কিংবা আহলে হাদিসের যে দাওয়াত পদ্ধতি যে নিয়ম তারা যেভাবে মানুষকে দাওয়াত দিয়ে থাকে পরাণ এবং শূন্যতের সরাসরি আমল করার জন্য সেটা অনেক মাঝভাবে মানুষকে কিংবা বলা যেতে পারে যারা অন্ধ অন্ধকলিত গোড়া বিশ্বাসে বা নীতিতে বিশ্বাসী এরকম লোকদের অসুবিধা হচ্ছে বিশেষ করে এই যুগে যখন মিডিয়া মানুষকে এখন কোন দেশের মধ্যে সীমিত রাখেনি বরং কোন মানুষ যদি চায় যে তার বক্তব্য তার মন্তব্য মানুষকে বলবে বা শোনাবে তাহলে সে মিডিয়ার মাধ্যমে পৃথিবীর সব জায়গায় তার মতবাদ তার ধারা সে প্রকাশ করতে পারছে ঠিক এমনই হয়েছে এক যুগ ছিল যখন আহলে হাদিসরা তাদের নিজের মন্তব্য এবং বক্তব্য নিজের লোকদের কাছেই বলতো অন্যের কাছে বলতে গেলে মানুষেরা তাদের উপর খেপে যেত বা তাদের সঙ্গে লড়াই শুরু করে দিত কিংবা করতে দিত না এই জিনিসটি এখন নেই বিশেষ করে এই গণমাধ্যমগুলির কারণে মানুষ যে যেখানে আলোচনা করছে না কেন সেটা ভালোই হোক আর মন্দ হোক সেই জিনিসটা সবারই কাছে সরাসরি চলে যাচ্ছে এরকমই যখন এই জিনিস আলে হাদিসদের দাওয়াত চারোদিকে এখন পৌঁছাচ্ছে সেই সময় অনেকের সমস্যা হচ্ছে যেই সমস্যা সমাধান তারা খুঁজে না পে আহলে হাদিসদের বিরুদ্ধে অনেক রকম মন্তব্য করছে এবং কিছু অপবাদও দিচ্ছে সেই সমস্ত অপবাদের মধ্যে একটি বড় অপবাদ হলো বিশেষ করে উপমহাদেশের থানা সিমাজের লোকেরা এই অপবাদটি দিয়ে থাকে যে আহলে হাদিস ইংরেজদের যুগে তৈরি হয়েছে বা আহলে হাদিস দলটি ইংরেজরা তৈরি করেছে ব্রিটিশের যুগে তৈরি হয়েছে এখন আমাদের জানা উচিত সেই ভাইদেরকেও জানা উচিত আর আমাদেরকেও জানা উচিত যে আসলেই কি এরকম কোন কিছু আছে না নেই তবে এটাও সত্য যে যারা এ কথা বলেছে তারা কোনদিন এর ব্যাখ্যা দেয় নিজে ইংরেজরা ইংরেজদের যুগে কোন ক্যাপ্টেনের তত্ত্বাবধায়নে কোন ক্যাপ্টেনের দেখাশোনায় এ দল তৈরি হলো কোথায় তৈরি হলো আর কোন মজুরিসে তৈরি হলো এর ব্যাখ্যা নেই কিন্তু একটা অপবাদ মাত্র আমরা আজকের আলোচনায় যে বিষয়টি প্রকাশ করার এবং বলার ইচ্ছা করছি সেটি হলো এই যে আহলে হাদিস কোনো নতুন দল নয় কিংবা ইংরেজদের যুগে ব্রিটিশের যুগে আবিষ্কৃত কোন দল নয় এর সপক্ষে কিছু দলিল তাদেরই বই থেকে এবং কিছু অথেন্টিক বই পুস্তক থেকে আজকে উপস্থাপন করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ এক নম্বর এই নামটি অর্থাৎ আহলুল হাদিস शब्द दल शरफा हादी बराम जो बीटर लेखक हम खब बगदी भाईरा যদি আমি নিজের পক্ষ থেকে কোনো কথা বলি আর দাবি করি তাহলে সেটার কোন দাম নেই কিন্তু যখন আমি প্রাচীন যুগের লেখক এবং গবেষকদের কোন বই থেকে কোনো জিনিস পড়ে আমি আপনাদের শুনাব তার মানে হলো এটা আমার লেখা নয় না আমার কথা নয় এটা ইসলামী পণ্ডিতদের এবং মনীষীদের তাই সেখান থেকে আমাদের বিচার করতে হবে যে কোথাটি কতখানি গুরুত্বপূর্ণ কতখানি সুন্দর এবং কতখানি এর মান আছে আর যদি কোন মানুষ নিজে বলে বর্তমান যুগের কোনো মানুষ তাহলে তার কথা কি দাম হয় বলছিলাম যে সারফা সাহাবিল হাদিস লেখক হাতিফ বাগদাদি পৃষ্ঠা নম্বর একুশ যেটাকে মাহবুবুল মাতাবে দিল্লি থেকে প্রকাশিত হয়েছে সেখানে তিনি একটি হাদিস নিজের সনদে আবু সাইদ খুদ্রি রাহা আনহো পর্যন্ত বর্ণনা করে তিনি হাদিস করছেন সে হাদিস আবিদুল্লাহ তিনি বলেন তিনি যখন কোন যুবক কে দেখতেন আবু সায়েদ খুদ্রী আল্লাহ রসুলের একজন বিশিষ্ট তিনি বলছেন যখন তিনি কোন যুবক দেখতেন তখন তিনি বলতেন মারহাদ আল্লাহ রসুলের ওসিয়ত আমি মারহাবা বলছি আমার সাল্লাম আল্লাহ রসুল আমাদেরকে আদেশ করেছেন তাহাবি বলছেন আমাদেরকে আল্লাহ রসুল আদেশ করেছেন কি আদেশ যেন আমি আমরা তোমাদের মজলিস কে প্রশস্ত করে তোমাদের জন্য মজলিসকে কি করে দিই প্রশস্ত করে দিই জায়গা করে ওয়া হাদিস এবং তোমাদেরকে জন্য আমরা হাদিস হাদিস তোমরাই হচ্ছ আমার আমাদের পরবর্তী বংশধর ওয়া আহলুল হাদিস বাদানা এবং আমাদের পরে তোমরাই হচ্ছে আহুল হাদিস তাহলে তাহ আমাদের কাছে একটি এমন জামাত পরিচিত ছিল যে জামাতকে কি বলা হতো আহুল হাদিস বলা হতো তাহলে আলুল হাদিস যদি ইংরেজদের যুগে তৈরি হয় তাহলে সেই নামটা সাহাবিদের যুগে কেমন করে থাকে এটাই বুঝা যাচ্ছে যে এটা একটা অপবাদ কিংবা তাদের এটা বিরাট অজ্ঞতা এবং মূর্খতা তারা ইতিহাস জানে না তারা হয়তো বই পুস্তক পড়ে না আর এরকম একটা অপবাদ দেয় কিংবা তাদের নিয়োগ খারাপ তারা এমন লোককে যারা তাদের সমাজে বসবাস করে তারা হাদিসের চায় বা শিখতে চায় জানতে চায় ওরা বাধা দিতে চায় বাধা দেওয়ার সময় এরকম উপবাদ মানুষকে দিয়ে থাকে এই যে এখানে স্পষ্ট যে সাহাবি বলছেন তোমরায় আমাদের পরের বংশধর এবং আহলুল হাদিস তাহলে কেউ যদি বলে যে না এই আহলুল হাদিস একটা নতুন দল তার এই কথা অবশ্যই খণ্ডিত হবে এবং ভুল কারণ আহলুল হাদিস নামটি শাহাবাদের যুগে এবং তাবেইনদের যুগে স্পষ্টভাবে বর্ণিত হয়েছে পয়েন্ট পয়েন্ট ইমাম শাহ রহমতুল্লাহ আলাই চার ইমামের মধ্যে একজন বিচক্ষণ ইমাম তিনার একটি বই আছে যার নাম হল রেহলাতুল শাহেই वृत्तान जो बीते लेखाई नाम साफे बिल्ला लिखिए विशेष छात्र जार नाम रबी बीन सलेमान अल मासर রাবিদ ইউমানকে তিনি যখন এটা লেখান তিনি আলোচনা করছেন করার সময় বলছেন তিনি ভ্রমণের সময় বলছেন যে আমার সাথে লোকদের সাক্ষাৎ হতে থাকে আমার সাথে লোকদের কি হয় সাক্ষাৎ হয় ওয়া আসহাবুল হাদিজ এবং আসহাবুল হাদিজদেরও সাক্ষাৎ হয় লোকদের সাক্ষাৎ হয়ে আকার কার সাক্ষাৎ হয় আসহাবুল হাদিস আহলুল হাদিসের যেই মানে সেই মানেটাই হচ্ছে আসহাহুল হাদিস। হাদিস ওয়ালা বা হাদিসের ধারক কোরআনতের ধারককে আহলুল হাদিস বলা হয় সেটাকে আসহাবুল হাদিস বলা হয় ইমাম সাহকেই বলছেন আমার সাথে সাক্ষাৎ হয়ে লোকদের এবং তার সাথে সাথে আফাবুল হাদিসদেরও সাক্ষাৎ হয় যার মধ্যে ইমাম আহমদ বিন হাম্বাল ছিলেন সুফিয়ান বিন ওয়ানা ছিলেন ওয়া আউজাই ছিলেন ত্রিশটা নম্বর তুমি তিন জন আসহাবুল হাদিসের নাম নিচ্ছেন এখানে দেখার বিষয় হচ্ছে বা মজার বিষয় হচ্ছে আহমাদ বিন হাম্বাল বাগদাদের ছিলেন বাগদাদ ইরাকের রাজধানী আর সুফিয়ান বিন ওয়াইনা কুফায় ছিলেন ওই বাগদাদেরই ইরাকেরই একটি শহর কুফা আর আওজাই তিনি শাম অর্থাৎ সিরিয়া প্রদেশে ছিলেন তাহলে সেই যুগে ইমাম শাহ সেই যুগটা তাবা তাবেই যুগ বা তার পরের যুগ সেই যুগে আহুল হাদিস ছিল এবং আহুল হাদিস দল ছিল মত ছিল তাদের নিজস্ব আদর্শ ছিল আর তাদের সঙ্গে কার সাক্ষাৎ পায় রাহমাতুল্লাহ পায়। তাহলে এবার এবং যে এই অপবাদটি সহি না গোল যারা বলে যে আহলুল হাদিস একটা নতুন দল ইংরেজদের যুগে তৈরি হয়েছে কিংবা তারপরে পরে বা আর কোন সময় তৈরি হয়েছে এটা নিঃস একটি মিথ্যা অপবাদ কারণ এই সমস্ত হাদিস এবং এই সমস্ত অথেন্টিক বই সঙ্গে সাক্ষাৎ করতেন তারা তাবা এবং তাবা তাবেইন এবং তার পরের যুগে আহলে হাদিসের কি নাম শুনছি নাম শুনতে পাচ্ছি বই আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি তৃতীয় পয়েন্ট এই পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে এরকম কোন বইয়ের উদ্ধৃতি নেই বরং যারা এই উপবাস দিচ্ছে নতুন দল তাদের বই এই ঘটনাটি বর্ণনা হয়েছে এবং খুব মোজার ঘটনা আপনারা সবাই যদি একটু হানাফি মাঝহ সম্পর্কে জানেন তাহলে বুঝতে পারবেন যে হানাফি মাঝহের একটা প্রসিদ্ধ ফেটার বইয়ের নাম হচ্ছে दुरुल मुख्तारानाफी मजहब प्रसिद्ध बो प्रसिद्ध बे तरह से इबारत बुझा खुबी कष्ट मानस भेगे जाए মানে এই বই সম্পর্কে ধারণা সেই ফতোয়ের স্বামীতে মুখতারুল মুখতার তৃতীয় খন্ড পৃষ্ঠা নম্বর তিনশো তিরানব্বই এবং চুরানব্বই একটি মজা কি ঘটনা বর্ণনা হচ্ছে লেখক বলছেন বর্ণনা করা হয়েছে যে আবু হানিফা রহমাতুল্লাহ আলাই একজন অনুসারী ব্যক্তি হাতাবা এলা রাজ আসহাবিল তিনি একজন আসহাবুল হাদিস বা আহলে হাদিসের লোকের মেয়েকে বিবাহ করার জন্য প্রস্তাব দেন কে কাকে প্রস্তাব দেয় একজন হানাসি মজহাবের লোক আহলে হাদিসের মেয়েকে বিবাহের কি করে প্রস্তাব দেয় कैकटी शर्त देखें हनाफी मजह से मानसा रखें मेवा दी शर्त दिल्काम সে যেন হানা মাস পরিত্যাগ করে এক নম্বর সত্য ইমামের পিছনে যেনাফেরা ইমামের পিছনে কি পড়ে না সুরা পড়ে না আর রুকু করার সময় যেন হাত উত্তোলন করে রাফলিয়া দান করে তারপরে যেন কি করে রুকুর পর যেন কি করে রাফলিয়া দান করে কারণ হানাফেরা রুকুর পরে কি করে না রাফলিয়া দান করে না এবং অনুরূপ কিছু আরো কথা তিনি বলেন রাখেন। তা লোকটি তারপরে তিনি তার মেয়ের বিবাহ দেন এই কথাটি কাজ জৈন একজন বিশিষ্ট বিশিষ্ট ফকিজ হানাসি মজাহাবের তিনি এখানে ক্লিয়ার আলোচনা করছেন যে হানাসি মাজহাবের এক ব্যক্তি আলে হাদিসের এক মেয়েকে প্রস্তাব দিলে তার পিতা এই শর্ত দেন তাহলে কি বোঝা যাচ্ছে সেই যুগে আহুল হাজি তাহলে কিভাবে সঠিক হতে পারে নতুন দল বা বর্তমানে আবিষ্কার হয়েছে শতাব্দী একটু আগে আমরা তাদের যুগ শুনলাম তারপরের যুগ শুনলাম এবার তৃতীয় শতাব্দীতে আমরা শুনছি এখানে ভাই একটি আরম মজার জিনিস আছে কিছু মানুষ মনে করে যে আহুল হাদিস তাদেরকেই বলা হয় যারা সেই যুগে আল্লাহ রসুলের পরের যুগে যখন হাদিস লেখালেখি করা হতো গ্রহ সংগ্রহ করা হতো এবং হাদিসের সহিছাই করা হতো হাদিস লেখা হতো সেই সমস্ত লোককেই আহলে হাদিস বলা হয় কিছু মানুষের এটা ধারণা কিন্তু এই ঘটনা থেকে এটা প্রমাণিত হয় যে শুধু ওই লোককেই আহলে হাদিস বলা হয় না বরং যারা ওই সমস্ত মতামত এবং আদর্শ মেনে চলে তাদেরকে কি বলা হয় হাদিস বলা যায়। আমি আপনাদের যুক্তির সাথে একটি কথা বলতে চাই যখন কোন মানুষ বলে আমি হানাফি তখন কি সে তার জন্য জরুরি হয় যে সে ইমাম আবু হানিফার সমস্ত ফতিহ ফার জন্যে সে যেন ইমাম আবু হানিফার যাবতীয় ফেকা ফার যা কিছু তিনি বলেছেন সেগুলো পড়ে তারপরে তাকে হানাফি বলতে হয় এরকম কি না না বরং সে যদি সেগুলো নিজে না পড়ে বরং সেই মতাদশের অনুসরণ করে তাহলে তাকে কি বলা যায় হানাফি হানাফি বলা যায় ঠিক তেমনই কোনো মানুষ যদি হাদিসের পঠন পাঠন থেকে দূরেও থাকে কিন্তু তাদের সেই মতাদর্শ মানে আহলে হাদিস মতাদর্শ অনুযায়ী চলে তাহলে তাকে কি বলা যাবে যেমন হানি বলার সময় সেটা জরুরি হয় না যেমন আহ হাদিফ বলার সময় জরুরি হয় না যে তাকে সেই যুগের মানুষ হতে হবে যারা হাদিসের পঠন পাঠন এবং শিক্ষা শিক্ষাদানে সবসময় নিজেকে নিয়োজিত রাখছিলেন মোট কথা হলো তৃতীয় পয়েন্টে যে কথাটি স্পষ্ট হয়েছে সেটা হল স্বয়ং হানাফিমের একটি বিশেষ বই বিশেষ লেখক ইবনে আবেদিন তিনি তার বইতে এই ঘটনা উল্লেখ করছেন যেখানে বুঝা যাচ্ছে সেটা বর্তমান যুগের কোনো নতুন দল নয় এবার আরেকজন পণ্ডিতের আলোচনা শুনেন যারাই জ্ঞানে মানুষ এবং গবেষণা করে বিশেষ করে পিএইচডির গবেষক তারা সবাই একটি বইর নাম চিনে চেন সেই বইটির নাম হচ্ছে মোকাদ্দমা ইবনে খালদুন মোকাদ্দমা ইবনে খালদৌন একটি এমন বই যে বইটি লেখক এই আরব উপমহাদেশ কিংবা আমাদের এই ভারত উপমহাদেশে নয় বরং তিনি ছিলেন আফ্রিকার মোরক্কোর বা মগরবের মগরেবের মানুষ আল মগরীব বা মোরক্কোর সেই দেশের লেখক তিনি বই আছে ওয়াল কে বলছেন সেই যুগে দুই ভাগে বিভক্ত হয়ে যায় একটি ছিল রায় এবং কেয়াসের পদ্ধতি বা তরিকা আর ওপরটি ছিল সেই পদ্ধতি টি ছিল ইরাকবাসীদের যারা রায় এবং কেয়াসের মাধ্যমে আর ইরাকবাসীদের মধ্যে হাদিসের সমাহার বা হাদিসের ভান্ডার খুব কম ছিল তার কারণ তিনি উল্লেখ করেছেন তাহলে কি বুঝা গেল যে সেই যুগে এমন দুটি পদ্ধতিতে সেকা লেখা হতো একটির নাম ছিল আহালুর রায় এবং কেয়াসের পদ্ধতি আর ওপরটি ছিল আহলুল হাদিসের পদ্ধতি তাহলে আহরুল হাদিস নামটি সেই যুগেও কি আছে আছে এরকম নয় যে আহরুল হাদিস নামটি বর্তমান যুগে বা এই যুগে আবিষ্কার হয়েছে এই চতুর্থ পয়েন্টের পর আবার পঞ্চম পয়েন্ট শুনে ভূ পর্যটক মানে যারা ঘুরাফেরা করে এবং ভূগোল লিখে পৃথিবী যে গোল গোলাকার সেই ভূ সেই পৃথিবী গোলাকার এই গোলাকার পৃথিবীর সম্পর্কে তিনি ভ্রমণ করেন এবং লিখেন তার বইটির নাম হচ্ছে তাকাসি বইটির নাম কি আস্তে নম্বর উনচল্লিশ লন্ডন থেকে দ্বিতীয়বারে প্রকাশিত হলে এই ত্রিশটা নম্বর হবে তিনি মুসলিম দেশগুলোর ভ্রমণ করেন বিশেষ করে যে সমস্ত এরিয়ায় যে সমস্ত দেশে मुसलिम बसिंग मुसलमान देर आर्थिक एवं सामाजिक दिए बारे साथ शुरू न सब समय तरह माधब की से देश मुसलमान देर माधब कीटन भू पर्यटक भूपर्यटन करते करते सिंधु प्रदेश पिन्धु कथा সেটা সেই অভিভক্ত ইন্ডিয়া বর্তমানে পাকিস্তানের একটি বিশেষ প্রদেশ সেখানে যখন পৌঁছালেন পৌঁছার পর তিনি তার বইতে যেই ধারণা এবং যেই লেখা লিখলেন সেখানে লেখার সময় তিনি বলছেন যে সিন্ধু প্রদেশের অধিবাসীদের সম্পর্কেলে মাঝরাবের সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন আখতার হুম আসহাব হাদিজ সেখানকার অধিকাংশ রায় হাদিস ছিল সিন্ধু প্রদেশের অধিকাংশ লোকেরা কি ছিলেন আ আহলে হাদিস ছিলেন আফসাদ হাদিস ছিলেন তিনি কিন্তু কোন আলে হাদিসের মানুষ ছিলেন না লেখক কিন্তু তিনি সত্য যখন বর্ণনা দিচ্ছেন তখন বুঝা যাচ্ছে যে ক্লিয়ার একটি এমন দল একটি এমন এমন চিন্তাধারার দল যারা সেই সময় কি ছিল মজুদ ছিল উপস্থিত ছিল যাদের নাম ছিল আহল হাদিজ তাই ওই সমস্ত লোকেরা অপবেক্ষা দেয় যারা বলে যে আহুল হাদিস একটি নতুন দল পঞ্চম পয়েন্টের পর একটি ষষ্ঠ পয়েন্ট আমি অবশ্যই আলোচনা করব পরে আলোচনা শেষ করব ষষ্ঠ পয়েন্ট আরো মজার বিষয় তিনি একজন এমন লেখক এমন গবেষক এমন লোক যাকে পৃথিবীর অধিকাংশই সুখী সুফি লোকেরা চিনেন তাছাড়া অধিকাংশ ওলামা তাঁকে চিনেন যার নাম হল বোরফির আব্দুল কাদের বোরপুর আব্দুল কাদের কিন্তু যারা পণ্ডিত মানুষ তারা অবশ্যই বই আছে যার নাম হল গুনিয়ত কি নাম গুনিয়ত সেই তালেবিনে তিনি আহরুল হাজিজদের দেখা দিচ্ছেন কখন ব্যাখ্যা দিচ্ছেন যখন আহলে বিদায়াতিদের আলোচনা করছে কি অনিষ্ট কি এরা কতখানি এদের মানে প্রভাব এর সবকিছুর বর্ণনা দেওয়ার পর তিনি আহলুসুন্না জামাতের ব্যাখ্যা দিয়েছেন সেই আহলুসন্না জামাতের ব্যাখ্যা দেওয়ার সময় বুনিয়াদ তালেবিনের পৃষ্ঠানম্বর নব্বই প্রথম খন্ডের মিশরে ছাপা প্রথম খন্ড পৃষ্ঠানম্বর নব্বই ছাপা সেখানে তিনি আহলুসুন্না আহলুল বিদা বিদাতিদের বর্ণনা দেওয়ার পর আহলুসুন্নাতের বেদাত বর্ণনা দেওয়া কালে বলছেন কিছু নিদর্শন আছে যার মাধ্যমে তাদের চেনা যায় আলামত হচ্ছে তারা আসারিদের গালি দেয় दीसर द्वित नाम हादी के हादीस के गालय किन्ध गोरामी मजहबी गोरामी এবং অন্তর জালা লেসুন্না আহলেতওয়ালাদের জন্য হাদিস আর সেই নামটি হচ্ছে আসহাবুল হাদিস হাদিস ওয়ালা বা হাদিসের ভারত তাহলে বড় পীরের যুগে আহলে হাদিস কি ছিল ছিল এবং আহ হাদিজরা ছিলেন এইভাবে যুগে যুগে নিরপেক্ষ মানুষে কারণে যারা কোন মাঝাবের অনুসরণ করে গড়া ভাবে অন্ধভাবে তাদেরকে তাদের সমস্যা হয় কারণ আল হাদিস কোন এক মাঝহবের বা কোন এক ব্যক্তির মদ এবং ফটুয়াকে মানার এবং তার উপর চলার আদেশ করে না সে কারণে কথা বলে মোট কথা ভাই এই যে যারা এ কথা বলে বা এ অপবাদ দেয় যে আহরুল হাজির একটি নতুন দল বা ইংরেজদের যুগে তৈরি বা আবিষ্কৃত একটি দল তারা নিচক একটা ভমের মধ্যে আছে কিংবা নিজের অনুসারীদেরকে আহরুল হাজির থেকে দূরে রাখার একটা চেষ্টা করছে কিংবা তারা সবাই ইতিহাস সম্পর্কে এবং স্বয়ংস্ত সম্পর্কে আল্লাহ বা শুধু তাদেরকে আহুল হাদিস বলা হয় যারা সেই তাবে বা তাবা তাবেনদের যুগে হাদিসের পড়াশোনায় লেখালেখিতে ব্যস্ত ছিলেন তারাই আহরুল হাদিস এ কথাও কিন্তু ঠিক না এ কারণে যে যারা লেখালেখি করে আর যারা মানে লেখালেখি করার চাইতে যারা ওই সমস্ত জিনিস আমল করে বাস্তবায়ন করে তারাই কিন্তু এই নামটা পাওয়ার বেশি যেমন মনে করেন আপনি আহলুল কোরআন বলতে চান মানে কোরআনওয়ালা তার মানে এটা নয় যে কোরআন করে মুখস্থ করে হাফে হয়ে কারি হয়ে সেই কোরআনওয়ালা কেন যে মানুষ কোরআনের আমল করে যদিও সে হাফেজ না হয় অল্প কিছু জানে সেটা মানে বুঝে করে এবং করান অনুযায়ী যারা মনে করে আল্লাহ হাদিস তারাই যারা হাদিসের লেখালেখি করেছিলেন সেই তৃতীয় শত হিজুরিতে বা দ্বিতীয় শত হিজুরিতে আল্লাহ রাবুল আলমের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে এই দল যেটি কিন্তু আসলে দল না একদিন একদিনে আরো আলোচনা হলে চেষ্টা করব জাহুল হাদিস কি কোন দল আসলে কিন্তু আহ কোন দল নয় বরং এটি হচ্ছে একটি মতাদর্শ একটি আদর্শের নাম এটা কোনো দল নয় এই আলোচনা অন্য দিনে করা হবে কিন্তু আজকে এ কথাই সারাংশ আমাদের সামনে ফুটে উঠে জাহুল হাদিস আসলে একটি এমন মতাদর্শ এমন চিন্তাধারা যেটা সাহাবিদের যুগ থেকে নিয়ে এখনো পর্যন্ত আছে পার্থক্য শুধু এতখানি হয়েছে হয়তো সেই যুগে সাংগঠনিক রূপ ছিল না একত্রিত হয়ে কাজ করার একটা প্ল্যাটফর্ম ছিল না বা তার প্রয়োজনীয়তা ছিল না কিন্তু আজ তার প্রয়োজনীয়তা হয়েছে বলে একটা প্ল্যাটফর্ম হয়েছে একটা সংগঠন হয়েছে বা একটা সংগঠনের রূপ আছে এতখানি পার্থক্য নচেদ আলে হাদিজ তখনও ছিল আর এখনো আছে ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবে এই আহ ফিল কি আর এই দল কি দল নয় ইনশাল্লাহ আমরা আগামী আলোচনায় সেটা বুঝার এবং মানার বুঝার এবং শোনার চেষ্টা করবেন ইনশাল্লাহ সালামাইকুম রহমতুল্লাহ করি সব